পরিবেশিত হবে পৃথিবীর গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা নিয়ে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 আব্দুল মুতালিবের আদর্শের দোহাই দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা হতো বলা হতো তুমি কিভাবে পারবে আব্দুল মুতালিবের ধর্মত্যাগ করতে এ কথা শুনলেই মানুষ অস্বস্তি করত খোদ রসুল্লাহ সাল্লা আলিয়াকে ঘায়াল করার জন্যেও তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা বলতো তোমার দাদা আবদুল মুতালিব কি সঠিক পথে ছিলেন না তিনি কি ভুল ছিলেন। খুবই চাতুরতাপূর্ণ একটি প্রশ্ন এর উত্তরে যদি না বলা হয়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 বনুসাঙাদের এই মহিলা জাদুঘর দাবি করত যে তার সাথে আত্মার যোগাযোগ রয়েছে কোরয়েশ নেতৃবৃন্দ জমজম কূপ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান পাওয়ার আশায় এই মহিলার কাছে গেল কিন্তু সেখানে গিয়ে জানতে পারল যে এই মহিলা সিরিয়া চলে গেছে তখন তারা আবার স্বামের দিকে যাত্রা শুরু করল পথে তাদের পানি শেষ হয়ে যায় তখন তারা ছিল মরুভূমির মাঝে সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না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 এই মূর্তির পাশে কিছু তীর ছিল তীরগুলোকে তারা খুব পবিত্র বলে মনে করত সেগুলোর সাথে ঐশ্বরিক ব্যাপার আছে বলে তারা বিশ্বাস করত ওই তীরগুলোর গায়ে আবদুল মুতালিবের সব পুত্রের নাম লেখা হয়েছিল এরপর লটারি করা হলে প্রথমবার নাম উঠল আবদুল্লার নাম দ্বিতীয়বারেও উঠল আবদুল্লা নাম এবং তৃতীয়বারেও উঠল আবদুল্লার নাম তারপর আবদুল মুতালিব আবদুল্লাহকে আল কাবার পাশে নিয়ে গেলেন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 তখন মহিলা বলল ঠিক আছে তাহলে এক পাশে ১০টি উঠ আর অপর পাশে আব্দুল্লাহকে রেখে তীর চালনা করো। উটের দিকে নির্দেশ করলে উটগুলোকে জবাই করবে আর দিকে নির্দেশ করলে পূর্বের উটগুলোর সাথে আরো দশটি উট যোগ করবে কোরাইশরা এতে রাজি হলো এবং মক্কায় ফিরে গেল মহিলা জাদুকর যা যা করতে বলেছিল কোরাইশরা ঠিক তাই করল তীর যতবার আবদুল্লার দিকে নির্দেশ করছিল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 ইসলামেও এই নিয়মটি বহাল রাখা হয়েছে অবশ্য এখন আর উঠ দিয়ে রক্তপণ আদায় করা হয় না বরং একশটি উটের মূল্য মুদ্রা সাপেক্ষে হিসাব করা হয় এবং টাকা দিয়ে তা পরিশোধ করা হয় এই আবদুল্লাহ হচ্ছে রসুল্লা সাল্লাহ আলাইস্লামের বাবা রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলা হতো তুমি হলে দুই জবিহের সন্তান তারা হলেন ইসমাইল ও আবদুল্লাহ তৃতীয় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ কাহিনী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 এই মেস এবং উটগুলো ছিল রসুল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিবের আব্দুল মুতালিব আবরাহার সাথে দেখা করতে গেলেন অন্যদিকে আব্দুল মুতালিব ছিলেন নুফাইলের বন্ধু নুফাইল আব্রাহার কাছে বন্দি ছিলেন বন্দী অবস্থাতেই নুফাইলের সাথে উনাইস এক ব্যক্তির বন্ধুত্ব হয় এদিকে উনাইস আব্রাহার সৈন্যবাহিনীর এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন সে ছিল আবরাহার বাহিনীর হস্তিচালক আব্দুল মুতালিব নুফাইলের সাথে দেখা করে তাকে বললেন যে তিনি আব্রাহ সাথে দেখা করতে এসেছেন নুফাইল সাথে সাথে কথা বলে দেখা করার বন্দোবস্ত করে দেন উনাইস আব্রাহ আব্রাহা তাকে সাদরে অভ্যর্থনা জানায় বর্ণনা অনুসারে আবদুল মুতালিব ছিলেন সুপুরুষ এবং ব্যক্তিত্বের অধিকারী তাকে দেখে যে কোনো মানুষের মনে শ্রদ্ধার উদ্রেক ঘটবে আবদুল মুতালিবকে দেখার সাথে সাথেই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 বলা হয়ে থাকে মাত্র ৪০ দিন আগে আল মাওয়ারিদি এবং ইবনে তাইমিয়া রহিমাহমুল্লার মতে এই ঘটনা হচ্ছে আল্লাহ রসুলের নবুয়াতের একটি আলামত ইবনে কাসির রাহিমাহুল্লাহও একই মত প্রসঙ্গ করেন এই ঘটনাগুলো হল আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের আগমনের পূর্বে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এ পর্যায়ে আমরা প্রবেশ করব আল্লাহ রসুল্লের মূল সিরাতে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের জন্ম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 শেষ নবীর রিসালাতের স্থান হিসেবে অন্য সব কিছুর উপর মনোনীত করেছেন কেননা তাদের মাঝেই ইসলামের বার্তা বহন করার জন্য প্রয়োজনীয় গুণাবলী ছিল নবীজি সাল্লা জন্মের সময় সম্পর্কিত অনেকগুলো বর্ণনা আছে কিন্তু আমরা শুধু সহি বর্ণনাগুলোর মাঝে সীমাবদ্ধ থাকব ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লা আলাইস্লামের বাবার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা তাদের বিয়ের কাহিনী দিয়ে শুরু করা যাক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 মোহাম্মদ সাল্ল আলহাস্লামের বার্তা বিশ্বময় ছড়িয়ে যাবে এই আলোর একটি অর্থ হতে পারে এমন যে আল্লাহ রাসুল সাল্লা আলো সির্কের অন্ধকারকে দূরীভূত করবেন আর শ্যাম পর্যন্ত আলো ছড়িয়ে যাওয়ার তাৎপর্য সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহেমাহুল্লা বলেন শ্যাম পর্যন্ত আলো পৌঁছে যাওয়ার প্রতীকী অর্থ হল ইসলাম এই শ্যাম অঞ্চলে একটি সুদৃঢ় ও শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে শেষ জামানায় শাম হবে ইসলামের শক্তিশালী দুর্গ আর ইসালাইহাল্লাম এই শাম অঞ্চলের দামাসকাসের সাদা মসজিদে অবতরণ করবেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্ম হয়েছিল চাচা আবু তালিবের ঘরে তার দাইমা ছিলেন আবে উম্মে আইমান যিনি ছিলেন আবদুল্লাহর দাসী রসুল্লা সাল্লা আলাইস্লামকে প্রথম স্তন্যদান করেছিলেন সুয়াইবা তিনি ছিলেন আবুল আহাবের দাসী এখন জেনে নেওয়া যাক রসুল্লাহ সাল্লু আলাই্লামের বংশধারা তৎকালীন আরবদের কাছে ইলমুল আনসাব ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলমুল আনসাবকে বাংলায় বলা হয় নসবনামা আর ইংরেজিতে বলা হয় ইলমুল আনসাব হচ্ছে বংশধারা সম্পর্কে তথ্য। আরবরা একজন মানুষের ১০ ২০ পূর্বপুরুষ পর্যন্ত অনায়াসে মনে রাখত কোন গোত্রের পূর্বপুরুষ কে কোথা থেকে তার উৎপত্তি এই জ্ঞানগুলো আরবরা চর্চা করত আল্লা রসুলের বংশধারা নিয়ে বেশ কিছু চমৎকার হাদিস আছে ইমা মাহমদ থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় লোকেরা মুহাম্মদ সাল্লাকে নিয়ে নানা রকম কথা বলত যেমন তারা বলত যে মোহাম্মদ যেন শুষ্ক মরুভূমিতে জন্ম নেয়া একটি সবুজ সতেজ গাছ এই কথা বলে তারা বোঝাতে চাইত যে তিনি তাদের বংশের শ্রেষ্ঠ ব্যক্তি ইবনে আব্বাস রাজিআল্লাহ আনহু বলেন লোকদের এসব কথাবার্তা রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের নিকট পৌঁছালো তিনি মিম্বারে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন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 তিনি মানুষকে অনেক গোত্রে বিভক্ত করেছেন এবং আমাকে শ্রেষ্ঠ গোত্রের স্থান দিয়েছেন। তিনি তাদেরকে অনেকগুলো বংশে ভাগ করেছেন এবং আমাকে সেরা জন্ম দিয়েছেন। যারা তাদের গোত্রের মাঝে সেরা এবং চেতনায় অগ্রগামী অর্থাৎ রসুল্লাহ সাল্লাই খারাপ মানুষদের মধ্যে প্রেরিত ভালো মানুষ ছিলেন না বরং তিনি ছিলেন সেরাদের মধ্যে সেরা তিনি আরো বলেন নিশ্চয়ই আল্লাহ দা জল ইসমাইলের বংশধর মধ্য থেকে কিনানাকে পছন্দ করেছেন এবং কিনানার মধ্য থেকে কোরাইশদের মনোনীত করেছেন এবং তিনি কোরাইশদের মধ্য থেকে মনোনীত করেছেন বনু হাসিমকে এবং তিনি বনু হাসিম থেকে আমাকে মনোনীত করেছেন অন্য এক হাদিসে তিনি বলেন আমি বৈবাহিক সম্পর্ক জাতের সন্তান আদম আলাাল্লাম থেকে শুরু করে আমার পিতা পর্যন্ত আমার বংশধারায় কোনো অবৈধ সন্তান নেই জাহেলিয়াতের ব্যবিচার আমার বংশকে দূষিত করতে পারেনি জাহিলিয়াতের যুগে যদিও জিনা ব্যাভিচার জাতীয় অনৈতিক কার্যকলাপ খুবই স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু রসুলুল্লাহ সাল্লা সাল্লামের পূর্বপুরুষদের মধ্যে কেউই এমন জঘন্য কাজে অংশ নেয়নি আল্লাহতালা তার বংশধারাকে সময় হেফাজত করেছেন অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্ম আরবের সেরা গোত্রের সেরা বংশের অভিজাত একটি পরিবারে ইমাম বুখারি রহিমাহ তার বংশধারা উল্লেখ করেছেন তার পুরো নাম হল আবুল কাসিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুহাই হোসাইমা এবেন মুদ্রিকা এবেন এলিয়াস আদেন আদনান এই বংশধারা এসেছে ইব্রাহিম আলাইসালাম থেকে কিন্তু আদনানের আগে কারা এই বংশধারায় ছিল निश्चित भावनाएं एक हादी रसुल्लामें पिता इब्राहिम दो आर भाई ईसार सुसंबद अर्थात रसल सल्लाम आल्लम छेलें इब्राहिम आलामेर दुआर फसल अल्लाह तला इब्राहिम आलामेर दुआ कुरने उल्लेख करें ए, एक उन्त्रीस नम्बर आयाते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 যখন আদম আলা মাটির আকারে ছিলেন আমি তোমাদেরকে আমার প্রাথমিক কথার সংবাদ দিচ্ছি আমি আমার পিতা ইব্রাহিম আলাহামের দোয়া ইসা আলা এবং আমার মায়ের স্বপ্ন আবু উমামা রাজ্লা আলাইস্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার নবুয়াতের সূচনা কিভাবে হয় তিনি বললেন আমার পিতা ইব্রাহিম আলাহাই দোয়া আমার সম্বন্ধে ইসা আলা সুসংবাদ দেন তিনি আরো বলেছেন আমার মা স্বপ্ন দেখেন যে তার মধ্যে হতে যেন একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিল এবং তা দৃষ্টিগোচর হতে লাগলো তার মায়ের স্বপ্নের কথা আগে থেকেই আরবে ছড়িয়েছিল। তারা বলতো যে আমেনার গর্ভে এক মহান ব্যক্তির জন্ম হবে এমন এমনকি ইসা বনি ইসরায়েলের মধ্যে খুদ্বা দেয়ার সময় পরিষ্কারভাবে তার নামও বলে দিয়েছিলেন তিনি বলেছিলেন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 রহিমাহুল্লাহ এবং আবু মালিক রহিমাহুল্লাহ একই কথা বলেছেন সুতরাং দেখা যাচ্ছে ইব্রাহিম আলাই সেই দোয়ার পরিপ্রেক্ষিতে তারই বংশে রসুল্লাহ সাল্লাই জন্ম নিয়েছেন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 পানি পান করার দায়িত্ব পরে আরেকটি গোত্রের উপরে এভাবে আরকি। শীত ও গ্রীষ্মে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া ও ইয়েমেনে কাথেলা পাঠানোর যে প্রথা সেটা চালু করেছে হাসিম তার সময় মক্কা অন্যান্য বড় শহরের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে আর এভাবে তার মাধ্যমে কোরআসদের অর্থনৈতিক জীবনে বেশ ইতিবাচক পরিবর্তন আসে আর হাসিমের ছেলে হল আব্দুল মুতালিব রসুল্লাহ সাল্লাহ আল্লামের দাদা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 এমনই ছিল তাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান এ থেকে আমরা দেখতে পাই রসুল সাল্লাহ গোত্র ও পূর্বশীরা কেউ যেন তন ব্যক্তি ছিলেন না কোসাইয়ের হাতে ঘটেছিল ক্রাইশদের রাজনৈতিক উত্থান হাসিমের হাতে কুরাইশরা লাভ করেছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি আর আব্দুল মুতালিমের হাত ধরে ক্রাইশরা লাভ করে আরবের চোখে বিশেষ সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি কুরাইশদের এই সম্মানিত অবস্থান সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেছেন লি ইম শিত ইহী অপামহু وَآمَنَهُم জুয়ুমহু মিহ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 কথাগুলো মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য যেন তারা এক আল্লাহর দিকে ফিরে আসে এবং শুধু তারই ইবাদত করে এখন জেনে নেওয়া যাক রসুল্লাহ সাল্লা স্লামের কিছু নামসূম রসুল্লা সাল্লা স্লামের সবচেয়ে জনপ্রিয় নাম হল মুহাম্মদ এবং আহমদ তার পরিবার থেকে তাকে নাম দেওয়া হয়েছিল মোহাম্মদ তার দাদা আব্দুল মুতালিব তাকে এই নাম দেন মোহাম্মদ নামের অর্থ হল যিনি চির প্রশংসিত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 তার মা তাকে মদিনায় নিয়ে যান রসুল্লাহ সাল্লা দাদার মা অর্থাৎ মা ছিলেন মদিনায় পরিবারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল মদিনায় তারা কয়েক মাস ছিলেন এই কয়েক মাসের স্মৃতি ভাষা ভাষা রসুল্লাহ সাল্লাহ আল্লামের মনে থেকে যায় বহু বছর পর যখন তিনি মদিনায় আসেন তখন তিনি মদিনার কিছু ঘরবাড়ি দেখে চিনতে পারেন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 সে সময়ে বেদৈন পরিবারগুলো কোনো ইয়াতিমকে রাখতে চাইত না কারণ এতিমের পরিবার খুব ভালো অর্থ করি হয়তো দিতে পারবে না এটা ভেবে হালিমার মন খুব খারাপ ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহ রসুল ইয়ীম হলেও যে বরকত তিনি বয়ে এনেছেন তা বাকি সবাইকে ছাড়িয়ে গেছে সব চাইতে লাভবান ছিলেন হালিমা কাজেই কোনো ঘটনায় বা আমাদের চোখে কল্যাণ ধরা না পড়লেও হয়ে যাওয়া উচিত নয় কেননা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 সংগত কারণেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে কেন আল্লাহ একটা শিশুকে এত পরিমাণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেলেন জন্মের আগে তার পিতা ছয় বছর বয়সে তার মা এবং আট বছর বয়সে অভিভাবক আব্দুল মোত্তালিব ইন্তেকাল করেন নবীজি পুরোপুরিম হয়ে যায় কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি প্রথমত যেমন আল্লাহ মুসা আল্লাহ বলেছিলেন আমি সেই যে তোমার দেখাশোনা করেছে যাতে তুমি আমার তত্ত্বাবধানে বড় হতে পারো এ কথাটি আমাদের নবীজি সাল্লু আলিয়া ক্ষেত্রেও খাটে দ্বিতীয়ত আমরা জানি ইয়াতিমের জীবন অনেক কঠিন কিন্তু একই সময়ে এই কষ্টের জীবন নবীজি সাল্লাহ আলিয়াকে অনেক প্রয়োজনীয় গুণাগুণ অর্জন করতে সাহায্য করেছে আদর ভালোবাসার মধ্য দিয়ে বড় হলে দাওয়াত দেওয়ার মতো কঠিন কাজ নবীজির জন্য সহজ হতো না অপরদিকে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 আল্লাহ তাকে এত সব পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেছেন তৃতীয়ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে একজন মানুষ হয় সংবেদনশীল দরদি এবং ক্ষমাশীল এজন্যই অনেক হাদিসে আমরা দেখতে পাই ভরণ পোষণের কথা রসুল্লাহ সাল্লাম আলাই সাল্লাম বলেন আমি এবং যে ইয়াতিমদের ভরণপোষণ পোষণ করেছে একসাথে জান্নাতে থাকব তিনি আরো বলেন যখন কোন ইয়াতিন দেখবে তার মাথায় হাত বুলিয়ে দেবে অর্থাৎ ইয়াতিমদের সাথে সদ ব্যবহার করতে বলা হয়েছে কারণ নবীজি নিজের শৈশবের কথা স্মরণ করে বুঝতে পারেন এবং এটাকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে নেয়া সুতরাং এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের নবিজি সাল্লাহু আলাইস্লাম স্নেহশীল এবং কোমল হৃদয়ের মানুষ হিসেবে গড়ে উঠেছিলেন চতুর্থত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 ঘণ্টার পর ঘন্টা ধরে ব্যাখ্যা করা যায় কারণ এতে গভীর অন্তর্নিহিত মর্মার্থ আছে। সুতরাং আমরা দেখতে পাই যে রসুলুল্লা সাল্লা আলামকে এত দুঃখ কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার পিছনে আল্লাহর বিশেষ হিকমা ছিল আজকের পর্বে সব শেষে যে ঘটনাটা উল্লেখ করতে চাই তা হল রসুল্লাহ সাল্লা সাল্লামের শৈশবে সিরিয়া যাওয়ার গল্প গল্পটি সুনানাত তিন মিজিতে আছে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 এবং বিলাল হয়তোবা তার জন্মই হয়নি এবং নবুয়তের পর আবু বকর রাজিয়াল কিনে নেন এবং গাছ যদি সাল্লা স্লামকে ছায়া দিয়ে থাকে তখন মেঘের ছায়ার কি দরকার এবং আমরা কখনো শুনিনি রসুল্লাহ সাল্লাহাম তার চাচাকে এই ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছেন এবং বুহাইরা যদি এই কথা বলেই থাকে তাহলে কুরাইশদের তো তাকে নবী হিসেবে মানতে এত কষ্ট হবার কথা না এবং নবীজি যদি এটা জানতে নি।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 কিভাবে রসুল্লাহ সাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের কথা জানলেন মক্কায় কোনো লাইব্রেরি ছিল না কোনো ইহুদি কিংবা খ্রিস্টান ছিল না যে তাদের সম্পর্কে জানা যাবে অথচ হয়েছে তাদের অনেক কথা। এবং কোরাইশদের ইউসুফ আলাহিসাল্লাম মুসা আলা ইসা আলাহিসাল্লাম অর্থাৎ বনী ইসহাক এবং বনী ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক ছিল না এবং রসুল্লাহ সাল্লাম আলাইস্লাম মোটামুটি অশিক্ষিত কোরাইশ বংশের মধ্য থেকে জন্ম নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের গল্প বর্ণনা করেছেন আর সেগুলো ব্যবহার করেছেন কিন্তু অযৌক্তিক ক্লেম। ৪০ বছর পর শৈশবের কথা এত ডিটেইলে কেউ মনে রাখতে পারে না এরকম আরো অনেক যুক্তি দিয়ে আমরা উপ আসি যে এই গল্পটা নির্ভরযোগ্য নয় এটা আমাদের দুর্ভাগ্য যে ইসলামের ইতিহাসে অনেকেই বিকৃত করেছে অনেকের হয়তো ভালো ছিল অনেকের খারাপ এই ব্যবহার না করতে আলি ওয়াসাল আল্লাহুল্লাহামিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ফেসবুক পেজ ডবু ডেসবুক রেইন্ডস মিডিয়া অথবা চ্যানেল wwwyoutubecom রেইন ড্র